আয়েশার আদিলাহতালান্নাহাতে বর্ণিত তিনি বলেন পর্দার আয়াত অবতীর্ণ হবার পর তার অর্থাৎ আইসর আদিলাহ তালানহার দুধ সম্পর্কীয় চাচা আবুল কোয়েসের ভাই আফলা তার ঘরে প্রবেশের অনুমতি চাইল আয়সর আদিলাহ তালান্নাহা বলেন আমি অনুমতি দিতে অস্বীকৃতি জানালাম এরপর রাসেল সাল সাল্লাম এলেন আমি যা করেছি সে সম্পর্কে তাকে জানালাম তিনি তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে আমাকে নির্দেশ দিলেন